শেখ আহমেদীয় প্রকার হল কাফির ও মুশরিকদের সাথে যেসব আচরণ ও সম্পর্ক রাখা বৈধ এই ব্যাপারে প্রধান দলিল হল কুরআনের এই আয়াত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 সুরাম উম তাহনা আট এর সপক্ষে আরও দলিল আছে কিন্তু সুরাম উম তাহিনার এই আয়াতটি প্রধানতম দলিল ইনশাউল্লাহ আমরা এখন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমরা আগেই বলেছি ওয়ালা এবং বারা নিয়ে আমাদের সমাজে চরম বিভ্রান্তি ছড়িয়ে আছে কেউ ছাড়াছাড়ি করতে গিয়ে ওয়লা এবং বারাকেই বাতিল করে দিয়েছে বিশেষ করে বর্তমান যুগের মডার্ন ইসরা মডার্ন এবং কাফির রাজাদেরকে মডারেট মুসলিম বলে তারা আলওয়ালা ওয়ালবার প্রথম দুটি প্রকারকে একেবারেই অস্বীকার করে তাদের আকিদা অনুযায়ী কাফিরদের সাথে এমন কোনো আচরণ বা সম্পর্ক নেই যা হারাম কিংবা কুফোর ওয়ালা এবং বারার প্রথম দু প্রকারকে মুছে দিয়ে এরাকে কেবল শেষেরটি এবং কাফির ও মুশ্রিকদের সাথে উত্তম আচরণের উপর জোর দেয় তাদের কাছে এটাই আল ওয়ালা ওয়াল বারা আবার অনেকে এ বিষয় বাড়াবাড়ি করে যেসব ক্ষেত্রে কাফির মুশ্রিকদের সাথে আল্লাহ উত্তম আচরণের নির্দেশ দিয়েছেন সেটা তারা বেমালুম ভুলে যায় তারা মনে করে দিন রাত এক করে সব কাফির মুশ্রিককে উত্তক্ত করে বেড়াতে হবে এই ধরনের আচরণই ভুল সঠিক অবস্থান হল প্রতিটি ক্ষেত্রে আল্লাহ সুবহান হুমাতা যেভাবে নির্দেশ দিয়েছেন তা মেনে চলা আমাদের ওয়ালা এবং বাড়ার উপর আমল করতে হবে ঠিক সেভাবেই যেভাবে আল্লাহ সুবহান হুমা তায়ালা আমাদের নির্দেশ দিয়েছেন দলিল সহ আরও কিছু উদাহরণ আলোচনা করা যাক আমরা আলওয়ালা এবং বারার উপর আমল করব এবং একই সাথে কাফির মুশরিকদেরকে ইসলামের দিকে আহ্বান করব এ দুয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই এই কাজগুলোর মধ্যে কোনো অসামঞ্জস্যও নেই আমাদের আবেগ অনুভূতি কাজকর্ম সবই আল্লাহর নির্দেশ অনুযায়ী তার নির্ধারিত সীমার ভিতরে পরিচালিত হয় প্রজ্ঞা এবং হিকমার সাথে দাওয়াত করার সাথে আলওয়ালা ও আলবারার কোনো দ্বন্দ্ব নেই দাওয়াহ শুধু মানুষের কাছে গিয়ে ইসলামের কথা বলা নয় এটি দাওয়ার একটি অংশ মানুষের সাথে ভালো ব্যবহার করে তার মনকে ইসলামের প্রতি নরম করাও দাওয়ার অন্তর্ভুক্ত এই কাজগুলো কোনোভাবেই আলওয়ালাউলবারার মূল আকিদার সাথে সাংঘর্ষিক না আল্লাহ সুবাহ আলা বলছেন তুমি তোমার রবের পথে প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করো এবং সুন্দরতম পন্থায় তাদের সাথে বিতর্ক করো সুরা নাহল একশো এবং তিনি আরও বলছেন উত্তম পন্থা ছাড়া কিতাবধারীদের সাথে তর্ক বিতর্ক করো না সুরা আল কাবুত ছেচল্লিশ মূসা আলহি সালুআসালামকে ফিরা আউনের কাছে পাঠানোর সময় আল্লাহ সুবাহ আল্লাহ বলেছেন দুজন ফিরাউনের নিকট যাও কেননা সে তো সীমাল অঙ্ঘন করেছে তোমরা তার সাথে নরম কথা বলবে হয়তো বা সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে সুরত আহা তিতাল্লিশ চুয়াল্লিশ এবং তিনি বলেছেন অতপর আল্লা পক্ষ থেকে রহমতের কারণে তুমি তাদের জন্য নম্র হয়েছিলে আর যদি তুমি কঠোর স্বভাবের কঠিন হৃদয় সম্পন্ন হতে তবে তারা তোমার আশপাশ থেকে সরে পড়তো সুরাল ইমরান একশো এবং তিনি আরও বলেছেন আর আমি তো তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি সুরালম্বিয়া একশো সাত কোরআনে এরকম আরও অনেক আয়াত আছে যা থেকে বোঝা যায় রসুল্লাহ সাল্লু আলহিম আসল্লাম দাওয়ার ক্ষেত্রে কোমল ছিলেন বা তাকে কোমল আচরণ করতে নির্দেশ দেয়া হয়েছে রসুল সাল্লু আলহিহসাল্লাম ছিলেন সমগ্র বিশ্ববাসীর প্রতি রহমতস্বরূপ শুধু মানুষ বা জিন জাতির জন্য নয় আল্লাহ তাকে মানুষের সাথে উত্তম ভাষায় কথা বলা নির্দেশ দিয়েছিলেন এমন কি এমনকি মূসা আলহ সাল্লামকেও আল্লাহ সুবাহন আলহা ফিরা আউনের মতো সীমা লঙ্ঘনকারীর সাথে উত্তম ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন কাফিরদের সাথে বৈধ আচরণের আরেকটি উদাহরণ হল ইহুদি ও খ্রিস্টানদের জবেহ করা পশু খাওয়ার বৈধতা আল্লাহ সুবাহন তলা বলেছেন কত হিলকুম ও তোমুকুম হেল্লুল্লহুম আহলে কিতাবদের খাদ্য তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্য তাদের জন্য হালাল সুরামা আইদা পাঁচ আরেকটি উদাহরণ হলো ইহুদে খ্রিস্টান নারীদের মুসলিমরা বিয়ে করতে পারবে আল্লাহ সব তালা বলেছেন ওয়াল মহাটু মিনালিক সৎচরিত্রা মিন নারী এবং তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদের সচ্চরিত্রার নারী তোমাদের জন্য হেলাল করা হলো সুরাম আইদা পাঁচ তবে এ বিষয়টির আরও কিছু দিক নিয়ে আলোচনা করা প্রয়োজন এ দার্সের শেষের দিকে ইনশা আল্লাহ আমরা সেই আলোচনাতে যাব কাফিরদের সাথে বৈধ আচরণের চতুর্থ উদাহরণ হলো ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য তাদের উপহার দেয়া বা তাদের দেয়া উপহার গ্রহণ করা এটা সাধারণভাবে প্রযোজ্য তবে তাদের কোনো উৎসবের দিন উপহার বিনিময় করা যাবে না যেমন ক্রিসমাসের দিন কোন খ্রিস্টানের সাথে উপহার বিনিময় করা যাবে না এর জন্য এতে আবার অজুহাতও দেয়া যাবে না একই সাথে মাথায় রাখতে হবে উপহার হিসেবে এমন কোনো জিনিস আদান প্রদান করা যাবে না যা হারাম আমরা একটি আয়াত উল্লেখ করেছিলাম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 ইমাম বুখারির দেয়া শিরোনামের পেছনের হিকমা নিয়ে আমরা আগে আলোচনা করেছি ইমাম বুখারি কিভাবে বিভিন্ন পরিচ্ছেদের নামকরণ করেছেন অনেক আলিম সেটা তাদের আলোচনায় উপস্থাপন করেন বুখারিতে ইবনুআ আউমর রদ্লাহু এর সূত্রে একটি ঘটনার বর্ণনা এসেছে একবার উমর ইবনুল হত্তাব রদু আনহু দেখলেন এক ব্যবসায়ী রেশমের জুব্বা বিক্রি করছে উমর রদল্লাহ আনহু তখন রসুল উল্লাহ সালুল্লাহু আলহ্লামকে রেশমের জুব্বা কিনতে অনুরোধ করলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম যেন বিভিন্ন গোত্র ও সাম্রাজ্যের দুধদের সাথে দেখা করার সময় কোনো মজলিশে অথবা জুমা আর খুদ্বায় এই চমৎকার রেশমের জুব্বা পরিধান করতে পারেন রসুল্লাহ সাল্লু আলহিহসাল্লাম বললেন ফিল ইহ এ পোশাক কেবল ওই লোকেরা পড়ে যাদের জন্য আখিরাতে কিছু নেই পরে রসুল্লাহ সালু আলিহাস্লামের কাছে উপহার হিসেবে কিছু রেশমের পোশাক এল তিনি তা থেকে একটি উমার রদু আনহুয়ের কাছে পাঠালেন উমর রদু তখন রসুল্লাহ সাল আলী ওসাল্লামের কাছে এসে জানতে চাইলেন কৈফাল বসুহা ওকুলা ফিহা মা কুলতা আমি কিভাবে পোশাক পড়তে পারি অথচ আপনি পূর্বে সম্পর্কে এই এই বলেছেন রসুল্লাহ সল্লাহু আলহিহসাল্লাম বললেন ইন্নি লম আকুক হা লিটল বসুহা তবি তকসু হা আমি তো এটা তোমাকে পরিধান করার জন্য দেইনি নি দিয়েছি যাতে তুমি তা বিক্রয় করো বা অন্য কাউকে দিয়ে দাও এরপর ওমায়ুরদ্লাহুআনহু এটি মক্কায় তার ভাইয়ের কাছে পাঠিয়ে দিলেন যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি লক্ষ্য করুন রসুলুল্লাহ সাল্লু আলিহ্লাম বলেছেন কাপড়টি তিনি বিক্রি বা উপহার হিসেবে দেওয়ার জন্য অমায় রদ্লাহুআনহুকে দিয়েছেন সিল্কের পোশাক পরা কোনো মুসলিম পুরুষের জন্য বৈধ নয় তাহলে এখানে কাদেরকে উপহার হিসেবে দেওয়ার কথা বলা হচ্ছে কাফিরদেরকে মূলনীতি হল সাধারণভাবে কাফিরদের সাথে উপহার আদান প্রদান করা জায়েজ তবে বিভিন্ন ক্ষেত্রে এটি হারাম হতে পারে উমর সে রেশমের পোশাকটি মক্কায় থাকা তার ভাইয়ের কাছে পাঠালেন তার এ ভাই তখনও ইসলাম কবুল করেননি এবং হিজরতও করেননি অর্থাৎ উমর তার মুশ্রিক ভাইকে উপহার দিয়েছিলেন আর এ কথা বলার অপেক্ষা রাখেনা। ওমার ছিলেন আলবাল বার প্রতিমূর্তি রসুল্লাহ সল্ল্লাহ আলহ্লাম এর কথা থেকে উমার ইবুল খতাবরু আনহু বুঝে নিয়েছিলেন তিনি কোনো কাফিরকে উপহার হিসেবে পোশাক দিতে পারবেন এবং রসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম এই কাজে তাকে কোনো নিষেধ করেননি দাওয়ার উদ্দেশ্যে কাফিরদের সাথে দেখা করা বা তাদের বাসায় যাওয়া অবৈধ সোহি বুখারের একটি হাদিসে এসেছে রসুল্ল সাল আলহিম আস্লামের একজন ইহুদি বালক খাদিম ছিল সে অসুস্থ হলে রসুলুল্লাহ সাল আলহিস্লাম তাকে দেখতে গেলেন তারপর তার মাথার কাছে বসে বললেন তুমি ইসলাম গ্রহণ করো সে তার পিতার দিকে তাকালো তার পিতা বলল আবুল কাসিমের আনুগত্য কর তখন সে ইসলাম কবুল করল রসুল্লাহ সল্লাহ আলহিহাস্লাম খুশি হয়ে বললেন আল্হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ছেলেটিকে জাহান্নামের আগুন থেকে উদ্ধার করলেন দুটি বর্ণনায় এই ঘটনার কথা এসেছে দেখুন এটিও আল ওয়ালাউআলবার একটি অংশ এর মধ্যে তাওয়াল্লি এবং মোয়ালা যেমন এসেছে তেমনি এই বিষয়গুলো আছে কিন্তু কিছু মানুষ শুধু এই শেষের বিষয়গুলো আক্রে ধরতে চায় আর বাকিটা অস্বীকার করে তারা ওয়ালা ওয়ালাউলবার কিছু অংশ নেয় আর কিছু অংশ প্রত্যাখ্যান করে তারা এই একটিমাত্র অংশকেই বলা এবং বাড়ার মূল বিষয় বানিয়ে ফেলেছে কাফির মুশ্রিকদের সাথে সেভাবেই আচরণ করতে হবে যেভাবে আল্লাহ সুবাহন হমা তাহলে আমাদের আদেশ দিয়েছেন তারা আল্লাহর উপর মিথ্যারোপ করেছে এবং সীমা লঙ্ঘন করেছে তাদের বিশ্বাসের মাধ্যমে তারা আল্লাহর শত্রুতে পরিণত হয়েছে তাই আমরা তাদের সাথে সম্পর্ক সম্পর্কছেদ করি এবং বিদ্বেষ পোষণ করি তারা আল্লাহ ছাড়া যা কিছুর ইবাদত করে এবং ইসলাম ছাড়া যা কিছুর অনুসরণ করে আমরা তার সঙ্গে সম্পর্ক সম্পর্কছেদ করি এবং বিদ্বেষ পোষণ করি এই বিষয়গুলো আমাদের অন্তরে দৃঢ়ভাবে থাকতে হবে একই সাথে তাদের মধ্যে যারা ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে আক্রমণ করেনি তাদের সাথে আমাদের আচার আচরণ এবং লেনদেন হবে সংযত ঠিক যেমনটি আল্লাহ সুবাহন তালা আদেশ করেছেন আলকর রফি রাহ তার আল ফুরুক গ্রন্থে বলেছেন ইসলামী শাসনের অধীনে বসবাস করা কাফিরদের মুসলিমদের উপর অধিকার আছে যেগুলো নিশ্চিত করা মুসলিমদের দায়িত্ব কারণ এই ধরনের কাফিররা আমাদের প্রতিবেশি। তারা আমাদের নিরাপত্তায় এবং আমাদের জিম্মায় আছে এই নিরাপত্তা তাদেরকে আল্লাহ এবং তার রসুল সাল্লাসাল্লাম দিয়েছেন কাজেই এই নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে আমরা তাদের প্রতি দায়িত্ব পালন করব কিন্তু একই সাথে আমাদের অন্তরগুলোকে মাওয়াদ্দাহ থেকে মুক্ত রাখব লক্ষ্য রাখতে হবে আমাদের অন্তর যেন তাদের প্রতি মাওয়াদ্দাহাহ দ্বারা কলুষিত না হয় আলকার রফি রাহমাহুল্লাহ বলেছেন কাফিরদের সাথে লেনদেন ও সম্পর্কের কারণে কারো অন্তরে যদি মাওাদ্দ তৈরি হয় সে যদি কাফিরদের সম্মানিত মনে করে অথবা তাদের কুফোর বিশ্বাস এবং অনুষ্ঠানকে পবিত্র মনে করতে শুরু করে তাহলে সময়ের সাথে তা অত্যন্ত বিপজ্জনক রূপ নেবে অন্তরের একটি অংশ যদি এভাবে কলুষিত হয় তাহলে ধীরে ধীরে তা একসময় পুরো অন্তরকে গ্রাস করে ফেলবে এক সময় তা মুআলাতে পরিণত হবে তিনি আরও বলেছেন যেসব বিষয়ে। কাফিরদের সাথে এবং তাদের বিশ্বাসের সাথে সম্পর্ক ছেদ এবং বিদ্বেষের মধ্যে ত্রুটি সৃষ্টি করে না সেগুলো জায়েজ তারপর এমন বৈধ আচরণের বিভিন্ন উদাহরণ তিনি দিয়েছেন এই ধরনের উদাহরণগুলো কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি একই সাথে তিনি কাফিরদের বৃদ্ধদের সাথে কোমলা আচরণ এবং ক্ষুধার্তদের খাবার দেওয়ার কথা বলেছেন একই সাথে এটাও বলে দিয়েছেন যে অন্তরের দিকটাতে আপোষ করা যাবে না তাদের গরিব দুস্থদের পোশাক দিন সহমর্মিতা ও দয়ার সাথে তাদের সাথে কথা বলুন কোনো সমস্যা নেই কিন্তু তা যেন ভয় কিংবাহীনমন্যতার কারণ না হয় আলকার্রাফি রাহমুল্লাহ এটাও বলেছেন কাফির মুশ্রিক প্রতিবেশি যদি কোনো মুসলিমের ক্ষতি করে তাহলে বাধা দেওয়ার এবং শাস্তি দেওয়ার পূর্ণ ক্ষমতা থাকা সত্ত্বেও ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য তাকে ক্ষমা করে দেয়া কিংবা তার সাথে নরম আচরণ করা যায়জ তবে এই নমনীয়তা ভয় বাহীনমন্যতার কারণ হলে হবে না এটা হতে হবে ইসলামের দিকে আহ্বান করার জন্য আহলু আহলুদ্িম্মা অর্থাৎ ইসলামী শাসনের অধীনে বসবাস করা কাফিরদের প্রতি আচরণের সীমা নিয়েও আলিঙ্গন গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন কারণ স্বয়ং রসুল্লাহ সাল্লি সাল্লাম এ বিষয়টি নিয়ে বলেছেন যেমন বুখারিতে কিতাব উদ্দিয়াতে একটি পরিচ্ছেদ আছে বিনা অপরাধে বিম্মিকে হত্যা করার গুনাহ বিষয়ক পরিচ্ছেদ ইমাম বুখারি এখানে একটি হাদিস এনেছেন এ হাদিসে এসেছে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেছেন যদি কোনো মুসলিম বিনা কারণে মুসলিমদের সাথে চুক্তিবদ্ধ কোনো অমুসলিমকে হত্যা করে তাহলে সে জান্নাতের সুঘ্রাণ পাবে না যদিও জান্নাতের ঘ্রাণ চল্লিশ বছরের দূরত্ব থেকেও পাওয়া যায় ইসলামী শাসনের অধীনে থাকা কাফিরদের নিরাপত্তার ব্যাপারে কেন এত জোর দেয়া হয়েছে কারণ তারা যখন ইসলামী শাসনের অধীনে থাকে তখন তারা থাকে দুর্বল এবং অসহায় অবস্থায় কিন্তু যেখানে কুফরি শাসন চালু থাকে সেখানে তারা থাকে পরিবার পরিজন বন্ধুবান্ধব পরিবেশটি তো শক্তিশালী অবস্থায় মুশরিকদের ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য সাহেবাই কেরাম রদু আনহুন তাদেরকে দান খয়রাত দিতেন ইবনু আব্বাস রদল্লাহ আনহু এবং ইবনু আমার রদু আনহু এভাবে দান করতেন মুসনাদু আহমদ এবং তিরমিজির একটি বিখ্যাত হাদি ফে এসেছে একবার এক ইহুদি মহিলা আই শারদ্লাহ আনহা এর কাছে কিছু সাদাকা চাইল আই শারদ আনহা তাকে কিছু সাদাকা দান করার পর ইহুদি মহিলাটি বলল আল্লাহ আপনাকে কবরের আজাব থেকে হেফাজত করুন ইহুদি মহিলার মুখে এমন দোয়া শুনে আই শারদ আনহা খুব অবাক হলেন এবং রসুল্লাহ সাল্লি ওসাল্লামকে ব্যাপারে জিজ্ঞেস করলেন রসুল্লাহ সাল্লু আলি ওসাল্লাম বললেন ইস্তাইজু বিল্লাহমিনা আজ বিল কবর ফঈনা আজন কবরি হাকুন আল্লাহর কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাও কেননা নিশ্চয়ই কবরের আজাব সত্য ইহুদি মহিলাকে দান করা নিষুদ্ধ হলে রসুল্লা সাল্লাম আলহ সাল্লাম আইসাদ আল্লাহ তা আনহাকে তা জানিয়ে দিতেন কিন্তু তিনি কিছু বলেননি নিষেধও করেননি এবং আমরা জানি কোনো ব্যাপারে তার নিরবতাই হলো সম্মতি তাই কাফিরদের সাথে কোরআন এবং সুননা নির্দেশনা অনুযায়ী ইন্সাফপূর্ণ আচরণ করা তাওয়াল্লি বা মোয়াইলার নীতির সাথে সাংঘর্ষিক নয় আমি আমেরিকাতে বড় হয়েছি আমরা বিভিন্ন এলাকা এবং পাড়ায় থেকেছি এমন কোনো প্রতিবেশীর কথা আমার মনে পড়ে না যারা একসময় আল্লাহর ইচ্ছায় আমার বাবার কাছে ইসলাম গ্রহণ করেননি আলহামদুলিল্লাহ সত্তরের দশকের মাঝামাঝি সময়ের কথা আমাদের একজন বৃদ্ধ প্রতিবেশী ছিলেন একসময় আমেরিকার নেভিতে ছিলেন ততদিনে রিটায়ার করেছেন উনি আমার বাইসাইকেল ঠিক করে দিতেন আমেরিকায় ইসলাম তখন এখনকার মতো এতটা পরিচিত ছিল না মুসলিম বা ইসলাম সম্পর্কে জানে এমন মানুষ সচরাচর চোখে পড়ত না তাই বৃদ্ধ প্রতিবেশি আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করেছিলেন আমার মনে আছে তার মৃত্যু মৃত্যুসজ্জায় আমার বাবা তার কাজ ছাড়া হননি এই সৌভাগ্যবান মানুষটি মৃত্যুর কিছুক্ষণ আগে ইসলাম গ্রহণ করেন একদম শেষ মুহূর্তে যখন তার জবান বন্ধ হয়ে গেল তখন বাবা তার হাত ধরে বললেন আপনি কেমন বোধ করছেন যদি আনন্দ অনুভব করেন তাহলে আমার হাতে চাপ দিন উনি বাবার হাতে আলতো করে চাপ দিচ্ছিলেন হ্যাঁ ওনার মৃত্যুর পর পাড়ার আরও কিছু মুসলিমকে নিয়ে বাবা তাকে শেরিয়ার নিয়ম অনুযায়ী দাফন করেন এটা তো কয়েক দশক আগের কথা কয়েক সপ্তাহ আগের একটি ঘটনা বলি আমি শুক্রবারে বাবার বাসায় ঢুকছিলাম পাশের বাড়ির বৃদ্ধা মহিলা বললেন তোমার বাবাকে আমার ধন্যবাদ জানিও আমি অবাক হয়ে এর কারণ জানতে চাইলাম তিনি বললেন তোমার বাবা প্রতি শুক্রবার আমার দরজার সামনে কিছু কাঁচা বাজার আর গ্রোসারি রেখে যান অল্লাহি আমি বা আমাদের পরিবারের অন্য কেউই এ ব্যাপারে কিছুই জানতাম না অথচ বাবা অনেক দিন ধরে এ কাজ করছেন আমি সেই বৃদ্ধার সাথে আরও কিছুক্ষণ কথা বললাম তিনি একদম একা থাকেন নিজ পরিবারের লোকেরাই তাকে দেখতে আসে না তিনি ইসলাম গ্রহণ করেছেন দিন নিয়ে শেখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাবা দীর্ঘদিনে বৃদ্ধা মহিলার জন্য বাজার করে দিয়েছেন কাউকে না জানিয়ে এই দয়া এই দাওয়া কি আলওয়ালাউল বারার সাথে সাংঘর্ষিক কখনোই না এজন্য আলওয়ালাওয়ালবারার ব্যাপারে সঠিক আকিদা রাখতে হলে এর তিনটি প্রকারকে সঠিকভাবে বুঝতে হবে ধারণ করতে হবে কোনোটাই বাদ দেয়া যাবে না তাওয়াল্লি মোয়ালা এবং কাফিরদের সাথে জাহেজ আচরণ এ তিনটি মিলেই আল ওলাউলবারা আল ওলাউ আলবার কেন্দ্র হলো ভালোবাসা ও ঘৃণা পুরো কাঠামো দাঁড়িয়ে আছে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্য কাউকে ঘৃণা করার কনসেপ্টের উপর দেখুন রসুল্লাহ সাল্ল আলি আসাল্লাম কি বলেছেন ওয়া মিন নাসি তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার সন্তান বাবা মা এবং অন্য সকল কিছুর চাইতে আমাকে বেশি ভালোবাসবে আমাদের ভালোবাসা আবর্তিত হবে আল্লাহকে কেন্দ্র করে আমাদের ভালোবাসার মাপকাঠি হবেন আল্লাহ আর নবী সাল্লি সাল্লামকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসার অন্তর্ভুক্ত আল্লাহ সুবাহন আলা আমাদের জানিয়ে দিয়েছেন বলো যদি আল্লাহকে তোমরা ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু সুরা আলমরান একত্রিশ যদি আল্লাহকে ভালোবাসো তাহলে রসুল সাল্লিউসাল্লামের অনুসরণ করো স্পষ্ট কথা ভালোবাসার উল্টোপিঠে থাকে ঘৃণা যখন ভালোবাসার প্রশ্ন আসে তখন ঘৃণা কিংবা বিদ্বেষের কথাও চলে আসে যে আল্লাহকে ভালোবাসে তাকে অবশ্যই ওই সব লোকদের ঘৃণা করতে হবে যারা আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলিহিহীসাল্লামকে ঘৃণা করে যারা আল্লাহ ও তার রসুল সাল্লি ওসাল্লামের শত্রু তারা আমাদেরও শত্রু তারাই ঘৃণা এবং বিদ্বেষ পাওয়ার সর্বাধিক উপযুক্ত ইমানের সবচেয়ে শক্তিশালী বন্ধন হলো আল্বালাহালবরা মুসনাদে আহমেদে বর্ণিত হয়েছে মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেছেন ইমানের সবচেয়ে শক্তিশালী বন্ধন হলো আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্যই ঘৃণা করা এখানে একটি কথা বলে রাখা দরকার এই বক্তব্যটি সোহি সনদে মুজাহিদুর রহিমাউল্লাহ থেকে বর্ণিত হয়েছে তবে আলবারা ইবনো আজিবের সূত্রে এর সনদ রসুল্লাহ সাল্ল আলী হাসাল্লাম পর্যন্ত পৌঁছে অর্থাৎ এ কথাটি মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেছেন তা তো নিশ্চিত তবে আরেকটি সূত্রে এটি রসুল্লাহ সাল্ল আলী হোসালামের কথা হিসেবে এসেছে তবে সেই সনদের ব্যাপারে কিছু কথা আছে হৃদয়ে আলওয়ালাহ বারারারার প্রতিষ্ঠা করা ঐমান চাঙ্গা করার সবচেয়ে শক্তিশালী উপায়গুলোর অন্যতম হৃদয়ে যদি এইমান কিছুটা টালমাটাল হয়ে যায় তাহলে আলআাল্লাউলবারার আকিদার চর্চার মাধ্যমে তা দৃঢ় হয় যখন আপনার ভালোবাসার ভিত্তি হবে আল্লাহ এবং আল্লাহর প্রতি আনুগত্য তখন অবশ্যই আপনি ইমানের সৌন্দর্য এবং মধুর স্বাদ অনুভব করতে পারবেন রসুল্লাহ সাল্লি আসাল্লাম আমাদের সে গ্যারান্টি দিয়ে গেছেন ও মুসলিমে বর্ণিত হয়েছে নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলিউসাল্লাম বলেছেন যার অন্তরে তিনটি জিনিস থাকবে সে ইমানের স্বাদ অনুভব করতে পারবে আল্লাহ ও তার রসুল দুনিয়ার সব কিছুর চাইতে তার নিকট অধিক প্রিয় হবে দ্বিতীয়টি যখন কোনো লোককে ভালোবাসবে তাকে বল আল্লাহর জন্যই হবে তৃতীয়টি পুনরায় কুফরিতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করবে রসুল উল্লাহ সাল্লু আলহিহসাল্লাম আমাদের জানিয়ে দিচ্ছেন যে এই তিনটি গুণের অধিকারী হলে আমরা ইমানের মধুর স্বাদ অনুভব করতে পারব হুপ বা ভালোবাসা হল ওয়ালা এবং বারার প্রাণ নিঃশর্ত আনুগত্যের মূল ভিত্তি একইভাবে বারা বা সম্পর্ক ছেদের নিউক্লিয়াস হলো কুফর ও কাফিরের প্রতি ঘৃণা আল্লাহর সাথে অবাধ্যতা এবং অবাধ্যতাকারীর প্রতি ঘৃণা কোনো মানুষের সাথে বারা করতে হলে তাকে এবং তার কুফরকে আপনার অবশ্যই ঘৃণা করতে হবে ভালোবাসা বা ঘৃণা হলো আলওয়ালা ওয়াল বালার নিউক্লিয়াস বা কেন্দ্র আলওয়ালা ওয়াল বারা ইমানের অবিচ্ছেদ্য অংশ যা ছাড়া ইমান পরিপূর্ণ হবে না মুস্তাদ আবু দাউদ আহমদ আ তিরমিদি এবং সহি আল জামিতে এসেছে আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম বলেছেন মন আহব্লাহ ও আবগদল্লাহ ও আতল্লাহ ও মন আল্লাহ ফকদ ইস্তকমালঈমান যে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে এবং আল্লাহর রাহে ঘৃণা করে যে আল্লাহর জন্য দান করে এবং আল্লাহর জন্য বিরত থাকে সে নিজের ইমানকে পরিপূর্ণ করেছে রসুল্লাহ সালু আলী ওসাল্লাম বলেছেন এই পরিপূর্ণ হতে হলে আল্লাহর রাহে ঘৃণা করতে হবে কিন্তু আজকে আল্লাহ রাহে ঘৃণা করাকে অধিকাংশ লোক দিন ইসলাম থেকে বাদ দিতে চায় আল্লাহর জন্য ঘৃণা বা সম্পর্ক ছেদ করাকে কেউ যদি ইসলামের অংশ মনে না করে তাহলে ইসলামের সঠিক বুঝ তার নেই আল্লাহনবী সাল আলি ওসাল্লামের কথা হলো দলিল যদি আল্লাহ রাহে ঘৃণা করা আমার আপনার ইসলামের অংশ না হয় তাহলে অবশ্যই আমরা ভুল পথে আছি ইসলামের সঠিক বুঝ আমাদের কাছে নেই আল ওয়ালা ওয়াল বারা ব্যতীত ইমান কখনোই পূর্ণতা পায় না ওয়ালা এবং বারা নিয়ে তাইমিয়া রহমাহুল্লাহ এত এত আলোচনা করেছেন সেগুলো উল্লেখ করতে গেলে রাতের পর রাত কাভার হয়ে যাবে শুধু তার একটি বক্তব্য নিয়ে আলোচনা করা যাক ইবনু তাইমিয়া এর উক্তি পড়ার সময় ইজমা নিয়ে আমাদের আলোচনা মাথায় রাখবেন শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহমুল্লাহ বলেছেন নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাসাল্লামের রিসালাতের পর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম যেমন ইহুদি বা ধর্মের অনুসরণকে হারাম মনে করে না এবং যে ব্যক্তি মুসলিম ব্যতীত অন্য ধর্মের অনুসরণীদেরকে কুফ্ফার মনে করে না তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে না সে মুসলিমদের ঐক্যমত্তে নিজেই মুসলিম নয় নবী মুহাম্মদ সোল্ল আলি ওসাল্লামের দিন ছাড়া অন্য কোনো দিন অনুসরণ করা যাবে না একটি উদাহরণ দিয়ে বিষয়টি সহজ করে বোঝানো যাক আপনি আপনার বাবাকে ভালোবাসেন সারা জীবন ধরে তিনি আপনার জন্য যা করেছেন তার জন্য আপনি কৃতজ্ঞ ধরুন তিনি আপনাকে তার একটি দোকান দেখাশোনা করতে বললেন আপনার বাবার নিজের একটি দোকান আছে আর তিনি আপনার জন্য একই রকম আরেকটি দোকান খুলে দিলেন এখন মনে করুন একজন কর্মচারী দুজনের দোকানেই কাজ করে এই লোক আপনার বাবার সাথে খুবই বাজে ব্যবহার করে তাকে অভিশাপ দেয় অসম্মান করে বেয়াদপি করে ক্যাশ থেকে টাকা সরায় নানাভাবে তার ক্ষতি করে অন্যদিকে আপনার সাথে তার আচরণ খুবই অমায়িক আপনার সাথে সে খুব ভালো ব্যবহার করে আপনার সব কাজ ঠিকমতো করে দেয় স্যার স্যার করে আপনার বাবার কাছে সে একজন মিথ্যাবাদী সীমা লঙ্ঘনকারী বেয়াদপ এবং প্রতারক কিন্তু আপনার কাছে সে ভালো এখন এই লোকের ব্যাপারে আপনার মনোভাব কেমন হবে আপনার সাথে ভালো আচরণ করার কারণে আপনি কি আপনার বাবার সাথে তার বেয়াদপি আর প্রতারণাকে মেনে নেবেন আপনি কি ভাববেন বাবার সাথে যা করুক আমার কি আমার সাথে তো তার আচরণ ভালো আপনি কি এ লোককে পছন্দ করবেন করতে পারবেন कि बात भलोबासार कारण यही लोक के पछंद करबें तर प्रति राग क्षोभ एणा पोषण करबें योक के अपछंद कर आसने बाबारती अपन भलोबास अंतर्भुक्त विषय सहज सरल क्या सहज विषय बोझा अधिकांश सहजना यहाँ केवल तरज सहज जल्लाह सुबहन आला हिदायत दिए एक एक् काफिर अपनारा भलो व्यवहार करते कि से आल्ला नाफरमानी कर से अल्लाह के अस्वीकार कर किबा तार मिथ्यारोप कर कि श्लाहर प्रति अपार अनुगत्य अपन भलोबासा जदिनी शक्त है तो दिन एम लोक के भलोबास दूरे थक अल्पस्ल्प पछंद करते पर ना का भलोबाजबें का घृणा करबें का पचंद करबें काबें सबकिछ अल्लाह सुबान आल्ला ठीक कर दिए ইল্লা তলু তাকুন ফিতনাতুন ফিলি ও ফসাদ আর যারা কুফরি করে তারা একে অপরের বন্ধু যদি তোমরা তা না করো তাহলে দুনিয়াতে মহাবিপর্যয় দেখা দেবে সুরান আনফাল তিহাত্তর এই আয়ত্তির দিকে লক্ষ্য করুন আল্লাহ সুবাহনমতলা বলছেন যারা কুফরি করে তারা একে অপরের বন্ধু যদি তোমরা তা না করো অর্থাৎ তোমরা পরস্পর পরস্পরের সাহায্যে এগিয়ে না আসো এ কথা কাদের বলা হচ্ছে এ কথা কাদের জন্য আপনার জন্য আমার জন্য মুসলিমদের জন্য মুসলিমরা যদি পরস্পরের প্রতি বিশ্বস্ত অনুগত না হয় তাহলে কি হবে আল্লাহ সুবাহানত আল্লা জানিয়ে দিয়েছেন তাহলে দুনিয়াতে মহাবিপর্যয় দেখা দেবে আজ ফিতনা ফসাদ রুলুমে দুনিয়া ভরে গেছে কাফির ও মুশরিকরা বিজয় অবস্থায় আছে এর সমাধান কি। সমাধান দেয়া আছে ওই কিতাবে যা আমরা সম্পূর্ণরূপে ত্যাগ করেছি মুসলিমদের পরস্পরের প্রতি বিশ্বস্ত হতে হবে অনুগত হতে হবে আলওয়ালা ওয়ালবার সঠিক আকিদা পালন ও বাস্তবায়ন করতে হবে